ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন একদা আমি আমার খালা মায়মুনা রজিয়াল্লাহ তাল্লান্না এর ঘরে রাত কাটালাম আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ইশার সালাত আদায় করে আসলেন এবং চার রাকাত সালাদ আদায় করে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর উঠে সালাতে দাঁড়ালেন তখন আমিও তার বাম পাশে দাঁড়ালাম তিনি আমাকে তার ডান পাশে নিয়ে এলেন এবং পাঁচ রাকাত সালাত আদায় করলেন অতপর আরো দু রাকাত সালাদ আদায় করে নিদ্রা গেলেন এমনকি আমি তার নাক ডাকার শব্দ শুনতে পেলাম তারপর তিনি ফজরের সালাতের জন্য বের হলেন